He created the universe To Him belong the heavens and the earth The He is the first He is the only Islamic Research Academy presents Dr. Mansoor Elahi Quran has <laughs> been published in our life The of our life Of our every sphere of life Has been published in বলো হে মহাম্ম মানুষ এবং চীন সবাই মিলে যদি আনার করার চেষ্টা করে তাহলে আল্লাহ এবং উন্মুক্ত কিতাব yeer deen bus to him belong the heavens نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له واشهد ان الله وحده لا شريك له واشهد ان محمدا عبده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 আজকের এই চমৎকার সম্মানিত অতিথি সম্মানিত ভাই পরিচালক এবং অভ্যাজ্ঞাত ভাই ও বোনেরা তাহিয়াতুল ইসলাম যে শুরু করেছি আবারও স্বাগত জানাচ্ছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল কোরআন কি ও কেন সে বিষয়ে আলোচনায় শরিক হওয়ার জন্যে মূলত আপনাদের সামনে যা আমি পেশ করব সেটি নতুন কোনো বিষয় নয় কোরআন এবং সন্নার আলোকে পুরাতন বিষয় বিষয়গুলোই আমরা সবার সাথে শেয়ার করব, যাতে সেটি আমাদের সবার জন্য দাও কারণ স্মরণ করিয়ে দেওয়া মোমেনদের জন্য কল্যাণ বই নাস সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সকলেই জানি যে আল কোরআন হচ্ছে মহানবী মোহাম্মদ মুস্তফা সালের পক্ষ থেকে এক অমোঘ বাণী যার প্রতিটি শব্দ তার নিজের যার অর্থ তার নিজের আল কোরআন কোন শব্দ কোন ব্যঞ্জনা কোন অলঙ্করণ এবং কোন বাণী এটা মানুষের পক্ষ থেকে রচিত নয় আল্লাহ সে কথা বলছেন হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং শিফা ও রো আল্লাহ এ নিয়েই যেন তারা সন্তুষ্ট হয় এবং খুশি হয় এটি তারা যা সংগ্রহ করে তার চেয়ে অনেক উত্তম আল্লাহ রাবুল আলমিন আরো বলেছেন এবং এটি ও রহমত সেই লোকদের জন্য যারা ইমান আনয়ন করে এ থেকে আমরা আজ করতে পারি আল কোরআন হচ্ছে আল্লাহাল অবতারিত গ্রন্থ তারপরেও একটা প্রশ্ন আসে আজকের আলোচনা আলোচনা শুরুতেই যে কোরআনের পরিচয়টা কি এগুলো আমরা সবাই জানি একজন মোমেন যত অশিক্ষিত হোক না কেন কিংবা যত শিক্ষিতই হোক না কেন কোরআনের প্রতি তাদের ধারণা কিন্তু খুবই ক্লিয়ার তারপরেও আমাদের ভেঙে ভেঙে জানা প্রয়োজন কারণ যখন আমরা জিজ্ঞেস করি কোনো ম্যাজিলিস এর সভায় অথবা কোন শেয়ারিং এর অনুষ্ঠানে তখন দেখা যায় যে ঠিক উত্তর দিতে পারে না তার মানে মূল চেতনা ঠিক আছে কিন্তু ডেস্ক্রিপশনের মধ্যে গিয়ে ডেফিনেশনের মধ্যে গিয়ে আমরা ভুল করে ফেলি কিন্তু সেই স্থানটিও আমাদের আসলে সঠিক রাখা দরকার এই জন্য মূল পরিচয়টা কি তার মূল বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে সেটি অন্য পৃথিবীর সকল গ্রন্থ থেকে ডিস্টিংগুইজ এবং পৃথক হয়েছে সে বিষয়টি আমাদের জানানো দরকার আমরা আরবিতে সংজ্ঞাটাকে এভাবে ভেঙে ভেঙে বলতে পারি আল কোরআন ক্যালামনে সংক্ষেপে বাংলা যদি আমরা বলি তার অর্থ হচ্ছে এই আল কোরআন হচ্ছে আল্লাহ কালাম বা বানী যা আরবি ভাষায় মহানবী মোহাম্মদ সাল্ল আলাহের উপর নাজিল হয়েছে আমাদের কাছে ছেটি কাছেওয়াতের এবং পরাক্রম, পরম্পরায় বর্ণিত হয়েছে এবং মোসাহের মধ্যে যা কিছু আছে আমাদের সামনে যে মোসাহ এর পুরোটাই হচ্ছে কোরআন এর শব্দও কোরআন অর্থ কোরআন আর এর তিলাওয়াত এ বাদত হিসাবে গণ্য আর এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি চিরন্তন মরজেজা এই কয়েকটা কথা আমরা মূলত ডেফিনেশনে বলেছি তাহলে প্রথম কথা হচ্ছে এটি আল্লাহর কালাম শুরুতেই এই স্বীকৃতি দেওয়া প্রত্যেক মোমেনের ইমানই দায়িত্ব যে এটি হচ্ছে স্পিচ অরি আরবি ভাষায় আল্লাহ তাল্লা সেটি নাজিল করেছেন তৃতীয় হচ্ছে এটি অবতারিত এটি অবতারিত দুনিয়ার কারো রচিত নয় মহম্মদ সাল্লাহ সাল্লামের রচিত নয় বরং মহম্মদ সাল্লা সাল্লামের উপর অবতারিত অতএব কোরআনের কোনো অংশ যদি অন্য কেউ দাবি করে তার উপর হয়েছে এত অধিক লোক সেটা বর্ণনা করে যে ইভেন সেটা আমাদের দেখারও বিষয় নয় মুসলিম কি অমুসলিম ভালো কি মন্দ প্রচুর পরিমাণে লোক বর্ণনা করে যাতে উপস্থিত কারো কাছেই সেই বর্ণনার শক্তিশালী বর্ণনার কারণে কোন সন্দেহ হয় না অতএব কোরআন যেটা এসছে আজ পর্যন্ত সারা বিশ্ববাসীর হাতে মুসলমানদের কাছে কাছে সারা বিশ্ববাসীর যেটি সেটি এরকম একটা শক্তিশালী ধারাবাহিক সনদেশ সেটি এসেছে আর যেটা আমরা বলেছি মোসাফের ভেতরের পুরোটাই কোরআন একদল মানুষ যেটা দাবি করে যে এর মধ্যে কিছু ঢুকানো হয়েছে তারা সকলে আছে সেটি হচ্ছে আমার কোরআন সর্বশেষ দুটো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে এর তেলাওয়াত হলো এই এর তেলাওয়াত হলো এবং লাস্টের হচ্ছে লিল আমরা বলেছি অর্থাৎ এটিজা হিসেবে। আল্লাহ রাবুল্লা আলম রেসুলা হচ্ছে আল কোরআন অতএব এইগুলো হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য আমরা যখন কোরআন বলবো তখন এতগুলো কথা আমাদের মাথায় থাকতে হবে এতগুলো চিন্তা আমাদের ভেতর ঢুকতে হবে তাহলেই কোরআনকে আপনি শক্তিশালী আল্লাহর বাণী এবং মানার জন্য জ্ঞানের কেন্দ্র হিসাবে রিসোর্স হিসাবে আপনি সেটিকে ব্যবহার করার মতো প্রেরণা এবং শক্তি আপনার ভেতর অনুভব করবেন নিজেই কিন্তু সে সম্পর্কে বক্তব্য দিয়েছে নিজেই নিজের পরিচয় দিয়েছে যেমন কোরআন বলেছে ইন্ন ক্যারিম এ হচ্ছে মহান আল কোরআন অন্য আয়তে বলা হয়েছে ইন্নাকিতে আজিজ মহাসম্মানিত গ্রন্থ এটি হচ্ছে মহাসম্মানিত গ্রন্থ আল্লাহ পক্ষ থেকে এটি হচ্ছে তোমাদের কাছে একটা আলোক বর্তিকা এবং আয়াত এগুলো হচ্ছে প্রোগ্রাময় কিতাবের আয়াত অন্য বলা হচ্ছে উপদেশ বরকতময় উপদেশ যা তোমার কাছে আমি তোমরা কি অস্বীকার করবে তোমাদের প্রভুর পক্ষ থেকে এটি সুস্পষ্ট জ্ঞান বা মানে হচ্ছে সুস্পষ্ট জ্ঞান বিচক্ষণতা পূর্ণ জ্ঞান এবং হেদায়ত এবং রহমত সেই লোকদের জন্য যারা ইমাম আনে তাহলে এগুলো হচ্ছে কিছু আয়াত পেশ করা হয়েছে কোরআন নিজেই তার নিজের বর্ণনা দিয়েছে তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে এসছে অতএব কোরআন হচ্ছে আল্লাহর কিতাব কোরআন হলো আল্লাহর কিতাব এবং মানুষের মধ্যে যারা মনে করে যে কোরআন আল্লাহর বাণী নয় যখন কোরআন হচ্ছে মরজিস আমরা যে মরজেজা বলি মরজেজা শব্দের অক্ষম করে দেওয়া আরবিতে বলা অক্ষমতা সেখান থেকে মজিস যে বা যিনি অক্ষম করেন কোরআন মানুষকে এবং সমগ্র বিশ্ববাসীকে অক্ষম করে দিয়েছে তার অনুরূপ কোনো একটি শব্দ আনতে সুরা আনতে তার অনুরূপ একটি গ্রন্থ আনায়ন করতে আমরা দেখি যে বিশ্বের সেই সময় থেকে আজ পর্যন্ত বিপরীত কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি একমাত্র নিজেদের মন গড়া ছাড়া আল্লাহ বলছেন فَقَدْ جَاءُوا ظُلْمًا وَزُورًا وَقَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ اكْتَتَبَهَا فَهِيَ تُمْلَى عَلَيْهِ بُكْرَةً وَأَصِيلًا قُلْ أَنْزَلَهُ الَّذِي يَعْلَمُ سِرَّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَرَا كُفْرِي করেছে جরা শতকে অস্বীকার করেছে শত মেনে নিতে جরা রাজি হয়নি সেই শত মুহাম্মদ নিজেই তা রচনা করেছে এবং অপর কিছু লোক তাকে এ কাজে সাহায্য করেছে সো ভ্যান্লা আজকের যুগেও পাশ্চাত্যের অনেক কথাটাই নতুন কোনো কথা না এত গবেষণা বিশ্ববিখ্যাত এত বড় বড় গবেষণা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় যেখান থেকে নোবেল প্রাইজও তারা পেয়ে থাকে সেখান থেকে গবেষণা করে এটা বলার কোন দরকার নাই যে কোরআন মোহাম্মদ রচিত এটা তখনকার লোকই বলেছে এবং স্বয়ং আল্লাহ সেটা উদ্ধৃতি দিয়েছেন এক মহা অন্যায় এবং ডাহা মিথ্যা কথা তারা আরো বলে আসা এ কোরআন হচ্ছে পূর্ব লোকদের কল্প কাহিনী খুব সহজেই তারা সেটা মনে করে কারণ মোসার কাহিনী ঈসার কাহিনী ইব্রাহিমের কাহিনী আদমের কাহিনী অনেক সুন্দর সুন্দর কাহিনী যেহেতু পূর্বকালের লোকদের কাহিনী যা সে লিখিয়ে নিয়েছে মোহাম্মদ এটা মানুষকে দিয়ে লিখে নিয়েছে আর সকাল সন্ধ্যা তারা এই কাহিনী শোনাচ্ছে হে মোহাম্মদ তাদেরকে বলো এই বাণী করেছেন তিনি যিনি মহাবিশ্ব এবং এ পৃথিবীর সমস্ত রহস্য অবগত রয়েছেন সব কিছু জানেন অন্য বলছেন তারা কি বলছে যে মোহাম্মদ নিজে এটি রচনা করেছে হে মোহাম্মদ তাদেরকে বলো যদি তোমরা তোমাদের অভিযোগে সত্যবাদী হয়ে থাকো তবে এই কোরআনের মতো আরেকটি কো আরেকটি সুরা তোমরা নিয়ে আস কোরআনের মতো আরেকটি সুরা তোমরা রচনা করে নিয়ে আসো এ কার্লাকে বাদ দিয়ে যাদের সহযোগিতা নিতে চাও আল্লাহ সৃষ্টি বা তোমাদের সাংপাঙ্গ যারা আছে সবার সহযোগিতা নাও আপনারা জানেন যে মুর্শিকের চ্যালেঞ্জটা নিয়ে চেষ্টা করেছিল এবং তারা যে সুরাটা বানিয়েছিল এটা অনেকেই শুনেছেন আলফিল অদ্ভুত যেখানে আল্লাহতালা মানুষের জন্য কত সুন্দর বিধান প্রাণ কাড়া কি সুন্দর মেসেজ মানুষের কল্যাণের জন্য এত কিছু দিলেন সেখানে তারা ওরকম কিছু রচনা করতে না পেরে বললো হাতির একটা দৃষ্টান্ত নিয়ে আসলো এবং তা দিয়ে একটা সুরা বানাল কি বলল? হাতি তোমরা কি জানো হাতি কি তার আছে একটা বড় সু খুবই চেনা পরিচিত একটা পুরাতন জিনিসকে এভাবে শুধু কার্যিক ঢঙ্গে বললেই সেটা চ্যালেঞ্জ গ্রহণ হয়ে যায় না যেটা আল্লাহ বলছেন হে মোহাম্মদ মানুষ এবং সবাই মিলেও যদি এই কোরআনের মতো কিছু আনার অর্থাৎ রচনা করার চেষ্টা করে তাহলেও তারা কখনোই পারবে না এমনকি তারা যদি অতএব আল কোরআন আল্লাহর কিতাব কোরআন এর উত্তর হচ্ছে কি আল কোরআন আল্লাহর অবতারিত গ্রন্থ যা তিনি শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহি ওয়াসাল্লাম নাজিল করেছিলেন আরো আর দলিল আমরা পাই আল কোরআনের মধ্যে আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি যেহেতু আমাদের এই আলোচনায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে এক একজন ব্যক্তির কাছে আল কোরআন ছিল একটা কোথায় গে আসলো এটা উম্মি ব্যক্তির কাছে আল্লাহ তালা রাখলেন এটা প্রমাণ করার জন্যে যে এটা তার এটা আল্লাহর কালা আল্লাহ তাল্লাহ বলছেন মা কুন্তব ইম্যান আমি করেছি নূর আলোক বর্তিকা যা আমি আমার বান্দাদের মধ্য থেকে যা কি ইচ্ছা হেদায় দিয়ে থাকি গাইডেন্স দিয়ে থাকি পথ নির্দেশ দিয়ে থাকি অন্য এতে আল্লাহ তালা বলছেন অমা কুন্ত যারা বলে মোহাম্মদ রচনা করেছে। একটা লোক লেখতেও জানে না পড়তেও জানে না তার কাছে যদি একটা চিঠি ধরিয়ে দেওয়া হয় ফর এক্সাম্পল একটা লোক কিছুই জানে না লেখতেও জান না পড়তে তাকে বলা হলো যে চিঠিটা তুমি অন্যখানে পৌঁছে তখন আসলে কেউ মানে এই সন্দেহ করবে না এই যদি মোহাম্মদ পড়তে পারতো লিখতে পারত তাহলে হয়তো বা তারা বা সন্দেহ পোষণকারীদের সন্দেহের অবকাশ থাকত ভাঙ এটা আল্লাহ তালার কথা এরপরে আরো কিছু পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যেটা আমাদের অভিজ্ঞতা থেকে এগুলো আমি এই কোরআনকে আর দিকিরকে নাজল করেছি আমি একে হেফাজত করব আজও পর্যন্ত আল্লাহ তালাকে নানাভাবে হেফাজত করেছেন মানুষের আমলের মধ্যে হেফাজত করেছেন মানুষের সদরের মধ্যে হেফাজত করেছেন এবং মোসাহের মধ্যে হেফাজত করেছে তিন নম্বর হচ্ছে অসংখ্য হাফেজুল কোরআন সারা পৃথিবীতে সেই শুরু থেকে আজ পর্যন্ত আছে লক্ষ লক্ষ হাফেজুল কোরআন হাফেজদের তো মান এতটাই উন্নত যেখান থেকে জিজ্ঞেস করেন সে বলতে পারে পৃথিবীর আর কোন গ্রন্থ এভাবে নির্ভুলভাবে এবং সাথে সাথে বলে দেওয়ার মতো পরিমুখস্থ করতে পারে না এটা একটা নির্ধারণ সর্বাধিক পঠির কোরআন মানে কোরআনের একটা অর্থ হচ্ছে মাকরু মাকড়ু মানে পঠির পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত যে গ্রন্থ সেটি হচ্ছে আল কোরআন কোরআন উপস্থাপন করা হয়েছে সেটি পর্যন্ত রয়েছে তার অন্যথা পাওয়া যায়নি। তবে এখানে হয়তো পয়েন্টটা সময় পেলে আমরা আলোচনা করব সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়া এটা একটা বিপজ্জনক বিষয় আল কোরআনের ক্ষেত্রে এবং আমাদের জন্য কারণ সাইন্সের অনেক কিছুই আজও আন্ডার এক্সপেরিমেন্ট পরীক্ষার মধ্যে আছে হয়নি হওয়ার যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে আর কিছুদিন পর এই এইরিটা যখন পাল্টে গিয়ে নতুন থিওরি আসবে তখন বলবে কোরআন পরিবর্তন হয়েছে নানা এই জন্য সাইন্টিফিক ব্যাখ্যা ফ্রিকুয়েন্টলি দেওয়াটা এটা ওয়াইজ না আর কোরআন সাইন্টিফিক তথ্যগুলো দেওয়ার জন্য নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে সেভাবে রাখতে হবে তারপরেও কোরআনে যে ইউনিভার্সাল ইনফরমেশনগুলো আছে সেগুলোর বিপরীত আজও কিছু পাওয়া যায়নি এটা তারা প্রমাণিত হয় কোরআন গ্রন্থ ভাষার মদন্যতা আরবি ভাষার সবচেয়ে উন্নত গ্রন্থ যদি জিজ্ঞেস করেন তাহলে কোরআনের কথাই বলবে আর কোন জীবন বিধান এবং মহাকল্যাণের বার্তা কোরআনের মধ্যে রয়েছে কোরআন সব ধরনের সংশোধন এবং সংস্কার মুক্ত কারণ আল্লাহ যা নাজিল করেছেন সেটাই হচ্ছে শ্রেষ্ঠ এর মধ্যে কোন সংস্কার এবং সংশোধনের প্রয়োজন নেই বিষয় কি কোরআনের আলোচ্য বিষয় যদি আমরা একটা সামারি আকারে বলি তাহলে বলবো মানুষের হেদায়ত মানব জাতির জন্য হেদায়েত কিভাবে মানুষের কাছে সেটা আসবে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং ইমপ্লিমেন্ট করবে এই পুরো প্রক্রিয়াটাই কোরআনের মধ্যে বারবার নাজিল হয়েছে এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে যে মূল ইনফরমেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বরই হচ্ছে তৌহিদ তৌহিদ হচ্ছে মুনতালাকুল ইমান আরবিতে বলা হয় মুনতালাকুল ইমান দ্য স্টার্টিং পয়েন্ট অফ আওয়ার ইমান দ্য স্টার্টিং পয়েন্ট অফ ইস্ট এভরি মুসলিম প্রত্যেক মোমেন নর নারীর শুরুটা হচ্ছে শুরুটা হচ্ছে তৌহিদ দিয়ে তৌহদ কি এটা বুঝতে হবে জ্ঞানটাকে ধারণ করতে হবে তার চিন্তা চেতনায় তার শিক্ষায় তার এবং তার প্রতিটা পর্যায়ে জীবনের এটা হচ্ছে সেই তৌহিদ যেটা শুরু দিয়ে শুরুই করা হচ্ছে তৌহিদিয়ে কোরআন আপনি যেখানে যান দেখবেন সেখানে আপনি এক্সপ্লোর করতে পারবেন সেখানে তৌহিদ আছে আমরা এটা এটাকে পেশ করে থাকি যে সুর আলের প্রথম করা হয়েছে কোনো সন্দেহ নাই মানুষকে পড়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে কিন্তু কোন পড়ার প্রতি তৌহিদের প্রতি এটাই তো তৌহদ অর্থাৎ তুমি তৌহিদকে পড় এর অর্থ হচ্ছে তৌহিদ কে কিন্তু আজকাল অনেকে এটাকে মনে করেন যে পড়া জেনারেল কমন পড়াকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কমন পড়া যদি কল্যাণকর হয় ইসলাম সেটা নিষেধ করে না কিন্তু ফার্স্ট অ্যান্ড ফর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তৌহিদ কে জানা তৌহিদ কে পড়া তৌহিদ কে ধারণ করা এই জন্য কোরআনের যে কোনো সুরা মাতকি এবং মাদানি সুরা সবখানে দেখবেন তৌহিদের সমাহা প্রতিটা বাক্য প্রতিটা কোন না কোনো ভাবে দ্বিতীয় যে বিষয়টি অস্বীকার করবে তার পক্ষে মুসলিম থাকা সম্ভব না আজকাল অবশ্য কিছু মুসলিম দাবিদার আছে যা হাদিস মানে না অথবা হাদিস সম্পর্কে নানা ধরনের বিভ্রান্ত বলে যা সহি হাদিসকে সহিদ বলতে চায় না অন্য কিছু বলে কোরআন দিয়ে আমাদের চলবে সুহানের বাণী তো হাদিসেরই বানী যদি কেউ হাদিস কীকার করেন তাহলে তিনি রেসালাত কীকার করবেন যদিও তারা নানা ধরনের উত্তর দেয় কিন্তু সেটা শুদ্ধ নয় অতএব আল মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেসালাতের কথাও বারবার বলা হয়েছে যে আয়াতগুলো আপনাদের কাছে আমি একটু আগে পেশ করেছি এগুলোর অনেকগুলোতে উপর নাজিল উভয় সুরার মধ্যে রেসালাতের কথা এসছে ব্যাপকভাবে আখিরাতের কথা আখিরাতের কথাও এসছে এবং সুরাবার শুরুতেই অবিলতি হোম ইউন আখিরাতের প্রতি রয়েছে তাদের দৃঢ় আমরা যেটা বলেছি মানব জাতির মন্ত্র হচ্ছে হেদায়তদলিল কোরআনকে বলা হচ্ছে সেটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই যেটা মোত্তাকিনদের জন্য হেদায়ত মোত্তাকিনদের হয়েছে আরও যেহেতু ইমানের এবং হেদায়তের আরো গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটা হচ্ছে ইমানের আরকান গুলো ইমানের আরকান ইমানের আরকানের মধ্যে আছে যেমন আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান আল্লাহর গ্রন্থগুলোর প্রতি ইমান ফেরস্তাদের প্রতি ইমান ইকনা শাহ বে কায়দার নিশ্চয় আমি সবকিছুকে একটা তকদির অনুযায়ী নির্দিষ্ট পরিমাপের সৃষ্টি করেছি ইসলামের রোপণ গুলো কোরআনের মধ্যে ইসলামের যে রোপণ কোরআনের মধ্যে এসছে এবং মানব জীবনের আর যত গুরুত্বপূর্ণ বিধান সবগুলো মৌলিক নীতিমালা হিসাবে অথবা বিস্তারিত বিধান হিসাবে দুটুই আল কোরআনের মধ্যে আমরা পাই অথবা এগুলো হচ্ছে কোরআনের আলোচ্য বিষয় কোরআন কেন নাজিল হলো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জন্যে কোরআন কেন নাজিল হলো এর উত্তর কিন্তু আমরা কোরআনের মধ্যে পাই প্রথম হচ্ছে যে আল্লাহ তালা তার সকল সৃষ্টিকে একটা সুন্না দিয়ে সৃষ্টি করেছেন সোননা একটা রেগুলেশন মানুষ আর আর সবগুলোকে এমন একটা নিয়ম এবং প্রক্রিয়া দান করেছেন যেটা সে অস্বীকার করতে পারে না একমাত্র কেয়ামতের আগ পর্যন্ত তাদেরকে একই নিয়মে চলতে হবে চন্দ্র সূর্য বায়ু নক্ষত্র নেহারিকা ছায়াপথ ইত্যাদি আরো যা কিছু আছে এই কিছু পানি অথবা আগুন দেখবেন যে আগুন কখনো ঠান্ডা করে না পানি খেলে পৃষ্ঠা নিবারিত হয় এটি স্বাভাবিক এগুলো কেমতের আগ পর্যন্ত আল্লাহ সন্না থেকে কখনোই বিচ্যুত হবে না অবশ্য যদি মানুষের হাত লাগে এবং আল্লাহর প্রাকৃতিক জিনিসকে সে নষ্ট করে ফেলে সেটা তন্য কথা সেটা অন্য কথা আজকে তো আমরা আবহাওয়া নষ্ট করছি আজকে আমরা পানি নষ্ট করছি আজকে আমরা নদী নষ্ট করছি বিপর্যয় দেখা দিয়েছে সেটি মানুষের কর্মফলের কারণেই হয়েছে যাই ব্যতিক্রম থাকলে শুধু মানুষ এবং জিন আল্লাহ তাদেরকে কোরআন দিয়েছেন কনস্টিটিউশন হিসাবে জীবনে মেনে চলার গ্রন্থ হিসেবে দিয়েছেন কিন্তু কোরআন মানুষ ইচ্ছাই হোক আর অনেক মেনে চলতেই হবে বরং এখানে মানুষকে আল্লাহ একটা পরীক্ষার মধ্যে রেখেছেন মানুষের জন্য আখিরাতে বিচারের ব্যবস্থা করেছেন এই যে কোরআন মাফিক তারা চলার লাভ করবে এবং না চলার চলে তখন তারা আল্লাহর কাছে না পাবে এবং আল্লাহ পাবে কোরআন কেন যেহেতু আল্লাহতালা মানুষকে এবং জিনকে এই এখতিয়ার দিয়েছেন এই জন্য কোরআন নাজিল হয়েছে যাতে মানুষ বিচারের পর আল্লাহর কাছে আর কোন হজ্জত কায়েম করতে না পারে যে আল্লাহ পথ পাইনি পথ হারা ছিলাম আমি অনুসরণ করতে পারি যেন মানুষ এই যুক্তিতে আল্লাহকে হারিয়ে দিতে না পারে সেজন্য আল্লাহ তাল্লাহ কোরআনাজ করেছেন সে কথাটি আল্লাহ তালা বলছেন আলামিন এটি বিশ্ববাসীদের জন্য একটি উপদেশ ছাড়া আর কিছু নয় ইয়াসম সমাজিল ইত্যাদি রয়েছে তার জন্য নিরাময় আরেকটি আয় এসছে হায়দা নাস এটি হচ্ছে সুস্পষ্ট ডিসক্রিপশন ঘোষণা এবং বর্ণনা অন্য আয়তে এসছে নাস। বের করে নিয়ে আসতে পারো অন্ধকার থেকে আলোর দিকে সুহান একটা গ্রন্থ যেটা আমাদের এই বাংলাদেশবাসীর তো সারা বিশ্ববাসীর প্রত্যেক মুসলিমের ঘরে রয়েছে আজকে আমরা হাত ফিরছি যে কিসে জাতি হবে কিসে জাতি আলো পাবে জাতি করা যাবে, জাতির করা যাবে, জাতির বিকাশ ঘটবে একবার আল্লাহ যে সম্পদ রাসুলকে দিয়েছেন সে সম্পদ আজও আমাদের কাছে আছে এবং কেন দিয়েছেন সেটাও বর্ণনা করা আছে লি তখনই জানে আসা মিনাদ্দ উমানোর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার আজকে আমি শুধু আপনাদেরকে নয় আমাদের প্রিয় মুসলিম জাতিকে এই বাংলাদেশ জাতির বলতে জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার আমাদের রয়েছে। সেটি হচ্ছে যদি উদ্দেশ্যে আমরা গ্রহণ করি বুঝি আমল করি তাহলে বিশ্বাস করুন এ জাতি অবশ্যই মুক্তির পথে আসবে এ জাতি উন্নত হবে এ জাতি দুনিয়াতে কল্যাণ পাবে শান্তি পাবে এবং আখেরাত তাদের নাজাতের ব্যবস্থা হবে সম্মানিত উপস্থিতি কোরআন বুঝা জরুরি কিনা একটি প্রশ্ন প্রশ্নটা করতেই হয় মূলত জরুরি মুসলিম জানার কথা। আজকে প্রশ্নটি আসছে কেন আসছে কারণ আমাদের ভাই বোন আত্মীয় স্বজনদের দিকে যদি আমরা তাকাই এদের বিশাল সংখ্যক কোরআন তেল করতে পারে না কোরআন বুঝে না কোরআনের ইনফরমেশন তাদের কাছে না তাহলে প্রশ্নটা স্বাভাবিক আসে কোরআন বোঝা কি জরুরি প্রশ্নটা আসে করতে ইচ্ছে করে যদিও জানা। বোঝা অবশ্যই জরুরি ছাড়া থাকতে পারে না। কেন কোরআন বুঝতে হবে আমাদেরকে সে আলোচনার আগে আমরা বলতে চাই কোরআনের আরেকটা অমোঘ ঘোষণা সেটি হচ্ছে কোরআন বোঝা সহজ আল কোরআন আল্লাহ তালা বহুবার আল কামারের মধ্যে সতেরো বাইশ বত্রিশ চল্লিশ নম্বর অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি আজকে মুসলিম বিশ্বের মধ্যে এত সমস্যা চলছে কিন্তু আশ্চর্য আমরা কোরআনমুখী হতে দেখি না স্বল্প সংখ্যক কিছু যুবক অথবা কিছু মানুষ जरा तरफ भूल बुझे पे छात्र जीवन पदन कल्ला बार बार दीमु काने कर्णपुहुर ढुकशे কোরআন থেকে আমরা আরো বহু জায়গায় যেমন তিনি বলেছেন ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা সহজ উপদেশ গ্রহণ করতে পারে অন্য একটা বলছেন আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি তুমি এর দ্বারা যারা আল্লাহকে ভয় করে তাদেরকে সুসংবাদ দিতে পারো এবং কলহপ্রিয়া সতর্ক করতে পারো আল্লাহ কলহরণ যদি কেউ পেতে চান সেই মুশ্রিকদের জাতিতে যেতে হবে না আমাদের বাঙালি জাতিকেই এখন খুব সহজ হবে খুব সহজেই কিভাবে যে মানুষ নিজেদের মধ্যে কলহ তৈরি করতে পারে কিন্তু সেটি আমাদের বেশি গুরুত্বের চাইতে গুরুত্ব দেওয়া উচিত আমরা কি কোরআন দিয়ে এই কলহপ্রিয় জাতিকে সতর্ক করছি কোরআন পঠন পাঠন আমল আমলপ্লিমেন্টেশন বৃদ্ধির জন্য এই লোকদের লোকদের আলেমদের অথবা কর্মসূচি কি পলিসি কি প্ল্যানটা কি যদি আমরা এটা নিয়ে দেখি বহু জায়গায় আমি আলোচনা করেছি সব শুধু আলোচনাই কিছু হয় আর কিছু নেই আসলে কোনো প্ল্যান নেই কোন পলিসি নেই কোন কমিটমেন্ট নাই কোন ইচ্ছা নেই উদ্দেশ্য নেই শুধু অল্প কিছু তেলাবাত করে ব্যাস দিয়ে তারা এই কলহপ্রিয় জাতিকে উন্নতির দিকে এটি কখনো সম্ভব নয় শুধু করে আর ফু দিয়ে আরব জাতিকে তিনি সমৃদ্ধ করেননি উন্নত করেননি সত্যের পথে আলোকিত করেননি বরং পুরো প্ল্যান তার ছিল আজকেও যদি সেই সেম কোরআন থেকে জাতিকে আলোকিত কেউ করতে চান মুক্তি দিতে চান কলহমুক্ত করতে চান উন্নতি শিখরে নিতে চান তাহলে ভাইরা কোরআন কেন আমাদের বুঝতে হবে এই পয়েন্টের উপর আমি কিছু আলোচনা করতে চাই কোরআন আমাদের বুঝতে হবে কারণ কোরআন হচ্ছে দিনের সকল জ্ঞানের উৎস এবং মৌল ভিত্তির আধার আজকে পুরো সমাজ কিন্তু জ্ঞানমুখী এটা একটা খুব ভালো দিক আমাদের যে পত্র পত্রিকা আমাদের যে মডার্ন টেকনোলজি সবকিছু জ্ঞানমুখী করছে আমাদের মানে যদি আমরা একটা পয়েন্টকে এভাবে ফোকাস করি তাহলে দেখব যে হ্যাঁ কিন্তু কোন সোর্স থেকে জ্ঞান এখানেই সমস্যা কোরআনমুখী যদি কোনো জাতি না হয় তাহলে কোরআন জাতিকে যা দিতে পারতো সে জাতি তা অর্জন করতে পারবে না আমাদের কোরআন বুঝতে হবে যেটা আমরা বিশ্বাস করি কোরআন সকল জ্ঞানের উৎস এবং সকল মৌল কল্যাণ এবং এর আধার অতএব কল্যাণের আধার থেকে কল্যাণ নিতে হলে জ্ঞানের আধার থেকে জ্ঞান দিতে হলে আমাদের কোরআন বুঝতে হবে যদি কেউ কোরআন না বুঝেন তাহলে অবশ্যই যিনি কোরআন বুঝেন তার মতো বেনিফিটেড তিনি হতে পারবেন না একটা উদাহরণ আমি পেশ করেছি যেমন ধরেন আপনারা একটা অফিসে যদি কাজ করে থাকেন একটা অফিস নোটিস পাঠানো হলো অনেক কিছু সেখানে দেয়া হলো সেই নোটিসটা নিয়ে সবাই খুব খুশি মাথায় রাখলো ট করে রাখল সবকিছু কিন্তু দুই নাম্বার হচ্ছে কোরআনের অর্থ না বুঝার মানে হচ্ছে দিনের সঠিক জ্ঞান ও ধারণা না থাকে কোরআনই হচ্ছে দিনের আল মস্তাল ফার্স্ট রিসোর্স অফ ইসলামিক নলেজ তিন নম্বর হচ্ছে কোরআন বোঝা এবং নিয়ে চিন্তা গবেষণা বিপুল সবাব রয়েছে এখানে একটা হাদিসের কথা আমি উল্লেখ করেছি যেমন আমের আল জুহানি তিনি বলেন আমরা আহলে সুফার সাথে থাকা অবস্থায় রাসুল্লাহ সাল্লাম একবার আমাদের কাছে এসে বললেন তোমাদের কোন ব্যক্তির এটা পছন্দ যে সে আল্লাহর অবাধ্যতা ছাড়াই এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করে অর্থাৎ আল্লাহর বাধ্যগত থেকে আনুগত্য ঠিক রেখে আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে আর সে বোথান অথবা আকিক প্রান্তরে গিয়ে দুটো বিশাল কায় নিয়ে আসবে আল্লাহ রাসুল খুব ছোট্ট কথায় কয়েকটা জিনিস বুঝাই দিয়েছেন অর্থাৎ বিশাল ওট নিয়ে আসার মধ্যে কোন ফজিরত নাই যদি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যায় আত্মীয়ত সম্পর্কে নষ্ট করে ওই দুটা ঠিক রেখে তোমাদের মধ্যে কে ওই প্রতিদিন মসজিদে গিয়ে কিতাবলাম দুটো আয়াত শেখা কিংবা পড়া দুটো উটের চাইতে উত্তর সুহান দুটো আয়াত পড়া খুব কঠিন কি আমি আরব দেশে দেখেছি আমাদের অনেক আরব মুসলিম ভাইরা যাদের একটা প্ল্যান আছে যে আমি প্রত্যেক নামাজের আগে অন্তত আধা পাড়া এক পাড়া অথবা কোয়ার্টার পাড়া পুরানো তেলাবাত করব তারা সবাই একটু আগে চলে যায় এই জিনিসটা আমরা দেখেছি কিন্তু এখানে আর যতগুলো আয়াত অধ্যয়ন করবে এখানে হাদিসটা আর একটু বড় তিনটা আয়াত তিনটা উটের চাইতে চারটা আয়াত চারটা উটের উত্তম যতগুলো আয়াত অধ্যয়ন করবে ততগুলো সমসংখ্যক উটের চাইতে উত্তম এটা একটা সহি হাদিস এবং এহাদের মুসলিমের মধ্যে এসেছে অর্থাৎ কোরআন নিয়ে যদি হানাহানি দূর করে ভালোবাসা সম্পৃতি এবং রিদ্ধতা আনায়নের বিশুদ্ধ উপকরণই হলো কোরআনকে বোঝা এবং হৃদয়ঙ্গম করা কারণ আপনারা আয়াতগুলো লক্ষ্য করবেন অনেকগুলো আয়াত আছে কত চমৎকার যদি ফিরিয়ে দাও আমাদের বাঙালি জাতি তো কোন ক্ষেত্রে যখনই তোর তারা ঝগড়া ঝাটি করে কোনদিন আল্লাহ এবং রসাদ দিকে ফেরায় না সুখান এই নসিহত করা এখন তাদের আমি আমি যেহেতু এই বক্তব্যটা এখন পেশ করছি আমার নিজেকে সহ সবার প্রতি সেই পেশ করছি আসুন যখনই কখন আমাদের মধ্যে মতভেদ দেখা দিবে সম্পদ নিয়ে বাড়ির আইন নিয়ে অথবা জমি নিয়ে অথবা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে অথবা অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে আসুন আমরা আল্লাহ এবং রেসুদের দিকে ফিরে যাই এবং তার ভিত্তিতে আমরা আমাদের বিবাদ মেমাংসা করি পাঁচ নম্বর হচ্ছে কোরআন শেখা এবং সঠিকভাবে বোঝা থেকে যারা বিরত মুখ ফিরিয়ে রাখে তারা মূলত কোরআনের জীবন যাপন করা থেকে অন্য জীবন হয়ে বাস্তব সত্য যারা আজকে কোরআন থেকে ডিটার্জ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দেখুন দূরে যেতে হবে না আপনার আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে দেখুন কোরআন থেকে যারা ডিটার্জ এদের জীবন অন্য রকম হয়ে গিয়েছে পাশ্চাত্য কৃষ্টি কালচার বিশ্বাস ইত্যাদিতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে এবং সেখানে তারা গৌরবোধ করে আর ইসলামী জীবন যাপনকে তারা অথবা তারা নানা ধরনের কথা কথা তারা বলে থেকে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ অথচ কোরআনের প্রতি যাদের ভালোবাসা আছে যে পরিবার সন্তানরা কোরআন তেলাওয়াত করে কোরআনের হাফিজ অথবা কিয়দংশের হাফিজ মা বাবারা কোরআন অধ্যয়ন করেন তাদের জীবনটা কখনই সেরকম হয় না এছাড়া কোরআন থেকে যারা হয় তাদের ব্যাপারে যে বক্তব্য গুলো পেশ করা হয়েছে মানে হচ্ছে কোরআন এখানে আমার স্মরণ থেকে কোরআন থেকে যে বিমুখ হয় তার জন্য থাকবে সংকুচিত জীবন কঠিন জীবন সংকীর্ণ জীবনের কিছু আমরা অনেক সময় অনুভব করি যারা আমরা হালাল রোজগার করি অনুভব করি প্রচন্ড অভাবের মধ্যে হয়তো ভালোমতো ভাত নুনের ব্যবস্থাও যাদের হয় না তারা কিন্তু সেটা অনুভব করেন আজকাল অবশ্য আলহামদুলিল্লাহ অনেক অর্থনৈতিক সচ্ছলতা অনেককে দিয়েছেন কিন্তু একটা সময় ছিল আমরা ছোট সময় দেখেছি আমাদের হয়তো ফুফুর বাড়িতে অথবা দাদার বাড়িতে যেখানে কঠিন এক জীবন লজ্জাও করে মানুষের কাছে কিছু চাইতে এরকম সংকীর্ণ জীবন একটা উদাহরণ দেওয়ার জন্য একজন লোকের একটা মাত্র কাপড় আছে তা দিয়ে সবখানে যেতে হয় অল্প কটা ভাত আছে নিজে ছেলের হয় না সন্তানের হয় না সন্তানরা খেলে নিজের হয় না সংকীর্ণ জীবন বোঝার জন্য আমি বললাম কিন্তু আল্লাহ তালা যার জীবন আরো সংকীর্ণ করে দেবেন সেটা কিন্তু আরো ভয়াবহ হাজার কোটি টাকার মালিক কিন্তু জীবনটা সংকীর্ণ শান্ত রোগাকান্ত ধুকে ধুকে মরছে প্রচন্ড বৃত্তগম বৈভবের মধ্যে এটাও কি সংকীর্ণ জীবন নয় সংকীর্ণ জীবন আল্লাহ তালা দেবেন তাদেরকে যারা তার স্মরণ থেকে কোরআন থেকে ডিটার্জ হয় আর কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে হাসর করবেন অন্ধ অবস্থায় তারপরে কিছু কথাবার্তা হবে এ আল্লাহ আমি তো পৃথিবীতে চক্ষুষ মান ছিলাম আমাকে এখন কেন অন্ধ করা হলো পরে আমি সেটা আলোচনা করছি এরপর আরেকটি আয়াতের মাধ্যমে উপদেশ দেওয়ার পর তা থেকে সে মুখ ফিরিয়ে নেয় নিশ্চয়ই আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী তার মানে হচ্ছে যারা আল্লাহর থেকে এটা অপরাধ আল্লাহর দৃষ্টিতে এটা অপরাধ আমল আকিদা বিশ্বাস থেকে দূরে সরে যাওয়া অপরাধ কিভাবে আমরা কোরআনকে বুঝবো কয়েকটা রেকমেন্ডেশন এখানে আছে এক কোরআন বোঝার সহজ পথ কে অনুসরণ করবেন খুব জটিল প্রক্রিয়া যাওয়ার দরকার নেই সহজ পথ আয়াতের সাথে মিলিয়ে আমাদেরকে তাসির মধ্যে যেতে হবে তো এই কঠিন কাজটা যদি আমরা কেউ নতুন ভাবে শুরু করি সেটা কঠিন তাহলে আমাদেরকে তাফসিরের সাহায্য নিতে হবে আমাদেরকে আমাদের সালাহ সালেহীন পূর্ববর্তী যে সমস্ত বড় বড় স্কলাররা ছিলেন ইমামরা ছিলেন তাদের নিতে হবে এবং তাদের শুরুতে আছেন সাহাবাই কেরাম এবং আব্দুল আব্বাস রাধি আল্লাহ আনহকে বলা হয় এছাড়াও উম্মতের যারা বড় বড় স্কলার তাদের তাফসিরটাকে আমাদের সামনে রাখতে হবে ইমাম এবনে তৈমিয়া রহমা উল্লাহ যদিও তার স্বতন্ত্র কোন তাফসির নেই কিন্তু তার লেখার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে তাফসিরের বহু সম্ভার ইমাম এবদুল তৈম রহমা ফসির নামে খুব চমৎকার একটা সংকলন তার সমস্ত গ্রন্থাবলী থেকে তাঁর আছে পরবর্তীতে আরো অনেক তাফসির আছে এবং কমেন্টোরিও আছে কোরআন বুঝা সহজ পথ অনুসরণ এটা হলো একটা রেকমেন্ডেশন এবং এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম তাদের তাফসির হচ্ছে সুননা দিয়ে হাদিস দিয়ে আফার দিয়ে বেশি তাফসির করেছেন এরপরে শাহাবাগনের বক্তব্যের মাধ্যমে তাফসির করা এই তিনটার আলোকে যদি কেউ করতে চান ইসলামের মূল লঙ্ঘন না করে তাহলে সেটা করা যেতে পারে তবে খুব সতর্কের সাথে এবং সেক্ষেত্রে অবলোকন করবেন দেখবেন কারণ মানুষ যখন ইশতিহার করে অবশ্যই তার কোনো ভুল হয় এবং সে ভুলগুলো সংশোধন করা এটাই হচ্ছে স্কলারদের অন্যতম নীতি দুই নম্বর যে মূল নীতি আমাদেরকে কোরআন বোঝার জন্য খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আসবাবুর নজুল নাজিলের কারণ এবং প্রেক্ষাপট জানা যে আয়ারটা আমরা পড়ছি তার প্রেক্ষাপট জানা তিন নম্বর হচ্ছে আরবি ভাষা জানা আরবি ভাষা যদি ভালো জানা না থাকে তাহলে আমাদের মধ্যে অনেক ভাইয়ের প্রবণতা দেখা যায় তারপরে তিনি তাফসির করেন এবং নিজস্ব মত খাটান বাইরে একটা সফরে একটা শহরে বাংলাদেশের বাইরে আমি আমাদের এক ভাইকে দেখলাম শুভ্র সেতু শুভ্র দাড়ি বয়স প্রায় সিক্সটি ফাইভ টি সেভেন্টি হবে তিনি হাদিস মানেন না অনুযায়ী আমল করেন তিনি মাগরীবের সালাদ পড়েন যে মাগরিবের সালাত কোরআনের মধ্যে নেই আমি বললাম যে আরবি জানেন আমার সাথে তার বেশ কয়েকবার কথা হয়েছিল উনি বললেন না আরবি তেমন আমি বুঝি না তাইলে আমি বললাম যে তাইলে এই যে মারাত্মক ডিসিশন আপনি নিচ্ছেন কিভাবে আপনি কোরআনের কতটুকু বুঝেন কোরআনের মধ্যে বরং মাগরীবের সালাতের একটা ইন্ডিকেশন আছে আপনি কোরআন বুঝেন না তাহলে কিভাবে যে মারাত্মক আমাদের মুস্তিম্মার মধ্যে সে কিন্তু আবার খুব দিনদার কিন্তু কি ভয়ঙ্কর অবস্থা খেল করেছেন দিনদার সালাত আদায় করে কিন্তু তিন হত্ত সালাত আদায় করে তার ধারণা কোরআনে তিন্ত সালাদ আছে হাদিসের যেগুলো সেগুলো সে মানেন না অবশ্যই আমি তাকে বলেছি যে আপনি হজ করে হজ করেছেন আবার হজ করেছেন কিভাবে তাহলে জাকাত কি দেন কিনা পরে সে কথায় কথা আটকে গিয়ে আমাকে বললো যে না আমি যখন যেভাবে পারি সেভাবে যেটা মেশন করা আছে এর বাইরে এটা আমি মানে ইচ্ছা মতো আমল করি জাকাত কখনো এই রেটে দেই কখনো ওই রেটে দেই এটা তো শয়তান আসলে লেগে গিয়েছে যখন উত্তর পাচ্ছে না শয়তান লেগে গিয়েছে তো প্রিয় ভাই আমাদের সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে সির করবেন জ্ঞান নিয়ে করবেন জ্ঞান নেই স্টক হয়ে যাবে আরেকটা মূলনীতি হচ্ছে যেটা সবার জন্য উপকার এবং মঙ্গলজনক সেগুলো জানা বুঝা অধ্যয়ন করা প্রশ্ন করা অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন যেমন কেউ প্রশ্ন করেন জান্নাতের মধ্যে যেমন পুরুষদের জন্য অনেক হুর থাকবে নারীদের জন্য কি থাকবে এ প্রশ্নগুলো অর্থ অর্থহীন প্রশ্ন এগুলো দিয়ে যারা অমসলি তারা আমাদের বিভ্রান্ত বেটার আর যদি এগুলো সম্পর্কে কোরআনের সঙ্গে কোনো তথ্য পায় তাতে কোনো অসুবিধা নেই মানে ইসলামের মৌলিক মাকসেদ এবং কোরআনের মৌলিক মাকাশেদ কোরআন অর্ধের মাধ্যমে আমাদের জেনে নিতে হবে সালাত্রী যেমন মৌলিক সম্পর্কে। যে আল্লাহকে খুশি করার জন্য ঠিকই আল্লাহকে খুশি করার জন্য সালাত করছি বাট আল্লাহ তালা সালাত আমাদের মোট ফিক্স করে দিয়েছেন তার জব হচ্ছে দিক্রি আমরা যদি আল্লাহকে স্মরণ করি অনেক মুসল্লি দেখবেন আল্লাহকে শরণ করে না সালাতে যাওয়ার আগেও পাপিলিপ্ত লিপ্ত সালাদ থেকে বের হয়ে আগেও লিপ্ত হজ থেকে ফিরেও আল্লাহর অনুযায়ী ফিরে লিপ্ত আল্লাহ স্মরণ করল না তাহলে মূল মক্সাদ এবাদতের যে মূল মক্সাদ সেটা অর্জিত হল না রিচুয়ালটা সে পালন করে গেল এই রিচুয়াল পালন করে সে আল্লাহ সন্তুষ্টি চাইলো কিন্তু মনে রাখবেন মূল মাকসাদ যদি পূরণ না হয় আপনিও যেমন আপনার অধীনস্থ কর্মচারীরা আপনার মূল উদ্দেশ্য যদি তার কাজের মাধ্যমে সম্পাদন না করে আপনি তাকে স্যালারি দেবেন না কারণ সময় কাটানো অথবা কাজটা করে শেষ করল অথচ মূল না তাহলে সে এটা আমাদেরকে বুঝতে হবে এই জন্য কোরআনের মধ্যে জাকাতের হাজের এবং নামাজের প্রত্যেকটা ইবাদতের মূল মক্সাদ আমরা বলি এগুলো মেনশন করে দেওয়া আছে সেগুলো আমাদের বিভ্রান্তি কোরআন ক্ষেত্রে বিভ্রান্তিটা কোথায় হতে পারে এ ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে নতুন করে অনেক ভাইরা ইসলাম সম্পর্কে তাদের আগ্রহ জন্মে এবং কোরআন তাপসিল করা শুরু করেন এরপরে আবার স্কলারদের মতো কথা বলা শুরু করেন তার মানে ফতোয়া শুরু করেন অনেক ব্যাপার নিজস্ব অভিমত দেওয়া শুরু করেন আমাকে যেমন একজন বলতেছিলেন আমি ওমারের সাথে একমত না অমর এব না আল্লাহ আমি একটা কয়েকজন আমরা একসাথে কথা বলছিলাম মানে ওনার মতের সাথে একটু খেলা হয়ে গিয়েছে এইজন্য জন্য উনি ইভেন অমর এব্দুল খাতাবের সাথেও একমত না ডেঞ্জারাস এই ধরনের বক্তব্য আমি ইবনে কাসির সাথে একমত না এগুলো একমত নাও হতে পারে বটে কিন্তু আদব রক্ষা করতে হবে ওলামাদের সাথে কথা বলা স্কলারদের সাথে কথা বলা এবং আপনি করেছেন জ্ঞানের ব্যবহার আপনি সেটা সেটা সৌন্দর্যের সাথে সব কিছু খেয়াল রাখতে হবে বিভ্রান্তিতে হতে পারে কোরআন বোঝার ক্ষেত্রে তাহকিকের ক্ষেত্রে শব্দগুলো ভালো করে কিভাবে কোন সোর্স থেকে আমরা জানতে পারবো সেটা না জানার কারণেও বিভ্রান্তি হতে পারে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আরো বিভ্রান্তি হতে পারে প্রবৃত্তির অনুসারী হওয়ার কারণে আমি একটা আমল করে থাকি সেটাকে সঠিক মনে করি আমার যারা ওস্তাদ অথবা আকাবেদ তাদের কাছ থেকে শিখেছি অথবা ওটাকে ঠিক রাখা চাই যেমন ধরুন আজকে যে আয়টি আমি শুরুতে পড়েছিলাম ও বেদায় লিকে অনুগ্রহে এবং রহমতে এ নিয়ে যেন তারা খুশি হয় অবদায় রীকে ফালিয়া ফ্রাহ সেই আয়াতের ক্ষেত্রে যেমন যারা মিলাদ করে থাকে তারা এই আয়াতটাকে মিলাদের অর্থে ব্যবহার করে বলে যে এই যে দেখো কোরআনের মধ্যে মিলাদ পড়ার কেয়ামের দলিল আছে এটা একটা বড় কারণ প্রবৃত্তি থেকে বা প্রবৃত্তি অনুসরণ থেকে মুক্ত থাকা আমাদের জন্য খুবই প্রয়োজন এতগুলো কথা পর আমি খুব সংক্ষেপে সময় খুব কম কয়েকটা বিষয়ের বিষয় তেলাওয়াত কে দুভাগে ভাগ করেছেন অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে অনেকগুলো দলিল নিয়ে এসছেন তিনি কোরআন তেলাওয়াত যে দুভাগে বিভক্ত সেটি বোঝানোর জন্য যেগুলো আজকে আপনাদের সামনে পেশ করার সময় নেই প্রথম আহ প্রকার তেলাওয়াত হচ্ছে প্রথম প্রকার করছি না এমন না অর্থ বোঝা সহ তেলাওয়াত এটা হতে পারে অর্থ না বুঝা সহ তেলাওয়াত হতে পারে যারা অনারব তাদের ক্ষেত্রে কিন্তু তেলাওয়াতে হুকমি যেটা সেখানে অবশ্যই অর্থ বোঝার প্রয়োজন রয়েছে কারণ কোরআনকে সেখানে ইমপ্লিমেন্ট করার বিষয় আছে কোরআনকে উপলব্ধি করার বিষয় আছে সেখানে তেলাওয়াতে লফদি এবং তেলাওয়াতে হকমি দুটুই কিন্তু সবের কাজ এ বিষয়টা আমাদের জানতে হবে এবং অনেকগুলো হাদিস অন্তত আট দশটা হাদিস আছে যেখানে বলা হয়েছে তেলাওয়াতে লফদিটাও বড় ধরনের সব এবং একটা উচ্চারণ করা তারা পারে আমাদের এটি একটি বিভ্রান্তিকর তথ্য এবং এটি একটা মানে মূল উম্মার ইজমার ঐকমত্য একটা যে বিষয় তার খিলাফ এ ব্যাপারে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে কোরআনের প্রতি যাদের আস্থা নেই তাদের এবং কোরআনের প্রতি যাদের আমাদের আস্থা আছে এই দুটো পয়েন্টে লোকদের কিছু স্বরূপ আমি আপনাদের সামনে বলে শেষ করবো কোরআনের প্রতি যাদের আস্থা নেই তাদেরকে আমরা অবিশ্বাসী অমুসলিম আছে প্রথম দল যারা দেখেনি পড়েনি কোরানে কি আছে কিছুই জানে না মানে একদম কোরআন সম্পর্কে ফুল ইগনোরেন্ট একটা দল আছে অতএব কোরআন তারা মানে না দ্বিতীয় দল হচ্ছে প্রথম গ্রুপের মতোই তবে এরা এতটুকু জানে যে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ এটা মুসলমানদের বিষয়টা আমাদের বিষয় না অতএব তারা সেজন্য কোরআন মানে না দল হচ্ছে তারা কোনো ধর্মীয় গ্রুপ অন্য একটা ধর্ম তারা মনে করে তাদের নিজের ধর্ম ঠিক আর মুসলমানদের ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে এটা এটা হচ্ছে তৃতীয় গ্রুপ চতুর্থ দল অমুসলমানদের এরা সক্রিয়ভাবে কোরআনের বিরুদ্ধে অবস্থানকারী এরা কোনো ধর্মের হতে পারে নাও হতে পারে এরা কোনো ধর্মের হতে পারে আবার নাও হতে পারে এদের মধ্যে এক দল হচ্ছে কোরআন থেকে ভুল সিদ্ধান্ত বা চিন্তা গবেষণায় তারা যারা প্রাচ্যবিদ তারা এভাবে কোরআনের নানা ধরনের ভুল জন্য তারা লিপ্ত এরা ভুল ব্যাখ্যা কোরআন সম্পর্কে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তি ছড়ানোর কাজে লিপ্ত এরা কোরআনের অনুসারীদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিভ্রান্তি করে এবং কোরআনের অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ওর যুদ্ধে লিপ্ত এ হচ্ছে চতুর্থ প্রকার কোরআনের মধ্যে ব্যাপক ভাবে এদের উক্তিগুলো আজও তারা যেটা দেয় সেটা আছে যেমন একসাথে কেন নাজিল হলো না নানা ধরনের যুক্তি এদের আছে এরপরে যারা আল্লাহর গ্রন্থ বলে কোরআনকে বিশ্বাস করে তাদের কিছুটা বিষয় আমাদের সামনে আসা দরকার যাতে আমরা নিজেদেরকে কিছু করতে পারি আমাদের মধ্যে এক দল আছে যারা মনে করে কোরআন মুসলমানদের আমাদের ধর্মগ্রন্থ তবে তারা কোরআন পড়তে জানে না জানলেও পড়ে না বুঝে না পালন করে না আরেক দল আছে যারা পড়তে পারে তবে না করে করে না পড়াকে বিভিন্ন অংশ বিভিন্ন উপকারের জন্য পড়ে কোরআনের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ তাদের আছে তৃতীয় দল হচ্ছে এগুলো কোরআনের প্রতি বিশ্বাস পোষণ করে এদের কিছু লোক কোরআনকে মহাপবিত্র মনে করে কিন্তু কোরআন বুঝাও মেনে চলাকে জরুরি মনে করে না কোরআন বোঝা বিশেষ শ্রেণীর লোকদের হুজুর অথবা ব্যক্তিগত বিষয় যার ইচ্ছা করবে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থায় কোরআনকে টেনে আনার কোন প্রয়োজন নেই দরকার নেই এদের কিছু লোক এসব ক্ষেত্রে প্রয়োগ এবং চর্চার বিরোধিতা করে এমনকি সেটা প্রতিহত করারও চেষ্টা করে এদের অস্তিত্ব বাংলাদেশে আছে মেনে চলা মনে করে তবে কোরনের শিক্ষা সম্প্রসারণ কোরআনের দিকে মানুষকে ডাকা কোরআনের ভিত্তিতে সমাজ গড়ার জন্য তারা চেষ্টা করে না চুপচাপ বসে থাকে প্রয়োজনীয়তা অনুভব করে কিন্তু ইনিশিয়েটিভ বা উদ্যোগ গ্রহণ করে না আরেকটা গ্রুপ আছে এরা নিয়মিত কোরআন অধ্যয়ন করে কোরআন বোঝার চেষ্টা করে ব্যক্তিগত জীবনে পালন করে অন্যদের শিক্ষা দান করে কোরআনের শিক্ষা সম্প্রসারণের কাজ আত্মনিয়োগ করে মানুষকে কোরআনের দিকে দাওয়াত দেয় মানুষকে মানব সমাজকে এবং সার্বিকভাবে সবকিছু গড়ে তোলার জন্য তাদের সাধ্যমতো তারা চেষ্টা করে এরাই হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট এবং আল্লাহর কাছে এরাই হয়তো তাদের জবাব দিতে পারবে তা আমরা যে শ্রেণীগুলো উল্লেখ করলাম মূলত এই শ্রেণীর সবগুলো দলই কোন না কোনো ভাবে বাংলাদেশের এই সমাজ অন্য দেশেও থাকতে পারে এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা আমরা শ্রেণিতে কর্তব্য রয়েছে আমরা সেটা এভাবে উপস্থাপন করতে পারি এক আল্লাহ বাণী হিসাবে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা কোরআন পড়তে শেখা নিয়মিত পাঠ করা এটা কোরআনের একটা হক কেন্দ্রিত হয়ে গেল অধিকার আমাদের উপর কোরআন বুঝা কোরআনে কি আছে সেটি জানা কোরআনের বিধান মেনে চলা এবং অনুসরণ করা যথাসম্ভব হেফাজত করা করা এবং হেফাজত করা এরপরে দিকে মানুষকে ডাকা কোরআনের ভিত্তিতে সমাজ গড়ার জন্য কাজ করা এবং সমাজকে গড়ে তোলা আজকের যে আলোচনায় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আমার নিজেকে সহ সবার প্রতি নসিহত হলো আসুন আমরা সেগুলোকে উপলব্ধি করি কোরআনের গুরুত্ব বুঝি যে মহাসম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সম্পদকে সম্পদ হিসাবে আমরা জ্ঞান করি সে তাকে অধ্যয়ন করি জানি বুঝি এবং এই সমাজকে আমরা গড়ে তুলি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন এবং আমাদের এই বাংলাদেশের মুসলিম সমাজকে কোরআনের সমাজ হিসাবে জন্য আমরা গড়ে তোলা সংগ্রামে সফলভাবে লিপ্ত হতে পারি এবং সফল করতে পারি সে তৌফিক তিনি আমাদেরকে দান করুন আমাদের আমান কে কবুল করুন এবং আমাদের